এটা একটি সুরা যা আমি নাজিল করেছি এবং এটার বিষয়বস্তু গুলো এবং এটার বিষয়বস্তুগুলোকেও আমি নির্ধারিত করেছি ফিহা এবং আমি এর তাদের প্রত্যেককে লাগাবে মিয়া জল একশ দররা। এবং তাদের দয়া আসা উচিত নয় ফিদাহি আল্লাহ বিধান পালনে ইং কুম তুমিনা যদি তোমরা ইমান রাখো আল্লাহ তাল প্রতি এবং প্রতি এবং নারী ভিন্ন অথবা মুশরিক के के हराम मुसलमान আর তৎপর প্রত্যক্ষদর্শী চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তবে এরূপ লোকদেরকে আশি দররা লাগাবে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় তবে আল্লাহ অবশ্য ক্ষমাকারী রহিম অনুগ্রহশীল আর নিজেদের দাবি ব্যতীত তবে তাদের সাক্ষ্য এটাই যে চারবার আল্লাহর নামে শপথ করে বলবে शिता हेता अनुग्रह और दया ना हतो बड़ई क्षतिग्रस्त निश्चय जरा ये अपवाद रचना तुम मध्यकार क्षुद्र दल লা তাকে নিজেদের মনে করো না তাদের প্রত্যেকের সে পরিমাণ হয়েছে যে পরিমাণ কাজ করেছে মিনাল ইসমি গুনা क्षा बड़ दायित्व ग्रहण करलो ना सामी যখন তোমরা এ কথা কেন বলল না যে হাদা ইফকুম মুবিন এটা তো স্পষ্ট মিথ্যা এ লোকগুলো এত বিষয়ে কেন আনয়ন করলো না আর যদি না হতো রাহমাতর দয়া ও অনুগ্রহে তবে যে কাজে তোমরা লিপ্ত হয়েছিল তর জন্য তোমাদের হতো আজাবন যখন তোমরা সে অববাদকে নিজেদের মুখে রবি আফওয়াহিকুম এবং সিও মুখসমূহ দ্বারা এমন কথা বলছিল মা আলাই সালাকুমি যে সম্বন্ধে তোমাদের কোন জ্ঞানী ছিল না আর তোমরা তাকে হালকা ব্যাপার মনে করছিলে আর যখন তোমরা আমাদের জন্য শোভনীয় নয় যে আন্না তাকাল্লা হা দা এমন কথা মুখ দিয়ে বের করি আল্লাহ পবিত্র মহান হা দা বহুতা এটা তো গুরুতর অপবাদ বর্ণনা করেছেন তোমাদের নিকট আহকাম সমূহ আলিম এবং আল্লাহ মহাজ্ঞানী হাকিম বড় হেকমতওয়ালা যারা চায় যে পরিজ্ঞাত আছেন কিন্তু তোমরা জানো না आर ओ ना होतो। वा ना होतो शील। तबे या अनुग्रह ना हतोमी शयान पदांगे व्यक्ति अनुसरण करतान पदांग তবে তোমাদের মধ্যে কেউ কসমিন কালেও পবিত্র হতে পারত না কিন্তু আল্লাহ পাক পবিত্র করে দেন তারা দান করবে না কি না আত্মীয় স্বজন ও দরিদ্রগণকে রাস্তায় হিজরত আর তারা যেন ক্ষমা করে করে আল্লাহ বড় ক্ষমাশীল পরম দয়ালুদিন যারা অপবাদ দেয় এবং তাদের ভীষণ আজাব হবে আলাই হিম যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে আল সিনাত গুলো হিম ও তাদের হস্ত সমূহ घटनार्पष्ट এবং পবিত্র পুরুষগণ পবিত্র নারীদের জন্য উপযোগী উলায় তারা ওই কথা হতে পবিত্র যা তারা বলে বেড়াচ্ছে। লাহুম মাগ ফের অতুমওয়ারিসফুমকারী। তাদের জন্য ক্ষমা ও সন্মানজনক জীবিকার রয়েছে। ইয়া আজ্যহল্লাদি না আ মানু। सालाम करो। कर तुम्हारे पक्षे कल्याण कर যে পর্যন্ত না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় আর যদি তোমাদেরকে বলে দেওয়া হয় যে ইরজিউ ফিরে যাও তবে তোমরা ফিরে এসো তোমাদের কোনো পাপ হবে না এরূপ ঘরে প্রবেশ করলে যেখানে কেউ বাস করে না ফিহা متاউল লাকুম তথায় তোমাদের কোন জিনিস রয়েছে আল্লাহু ইয়ালামু আর সবই আল্লাহ তাআলা জানেন মা তুবুদুনা তোমরা যা কিছু প্রকাশে করে থাকো ওয়া মা তাকতুমুন এবং যা কিছু গোপনে করে থাকো কুল লিল মুমিনিন আপনি মুসলমান পুরুষদেরকে বলে দিন ইয়া গুদুমিন আবসারিহিম এটা তাদের জন্য অধিকতর পবিত্রতার কথা নিশ্চয় আল্লাহ সবই জানেন তারা যা কিছু করে থাকে এবং প্রকাশ না করে কেবল সেই স্থানসমূহ সমূহ ব্যতীত যা সাধারণত খোলা থাকে सम्मुखेन्ना कितार सम्मेलन নিজ পুত্রদের সমক্ষে আবনা ইবাতে হিনা কিংবা নিজ স্বামীর পুত্রগণের সম্মুখেহিনা কিংবা নিজ ভ্রাতাগণের আহিনা আউবাণী ইহিনা নিহ কিংবা সিয় কৃতদাসীগণের ওয়াবি উলিল ইরবা মিনার রিজালি কিংবা ওই সমস্ত পুরুষগণের যারা সঙ্গে থাকে এবং তাদের কিছু আকর্ষণ হয় না যাতে তাদের আবৃত অলংকার উপলব্ধি করা যায় আর তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো করতে আর তোমাদের মধ্যকার অবিবাহিতদেরকে বিবাহ করিয়ে দাও এবং যারা এর সমর্থ হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দেবেন এবং আল্লাহ প্রাচুর্যময় धन যদি তাদের মধ্যে সদ্ভাব দেখতে পাও তাদেরকে দাও আল্লাহ তাল সেই সম্বত হতে আল্লাহ তোমাদেরকে দিয়ে রেখেছেন যদি তারা সতীত্ব বজায় রাখতে চায়গু আর শুধু প্রার্থীব জীবনে তোমাদের কিছু স্বার্থে আর যে ব্যক্তি তাদের প্রতিম ক্ষমাকারী পরম দয়াবান আর আমি তোমাদের নিকট প্রেরণ করেছি আয় মুষ্ট সুস্পষ্ট হুকুমসমূহ। তাদের আল্লাহ আসমান সমূহ ও জমিনের আলো প্রদানকারী তার আলোর বিস্ময়কর অবস্থায় রূপ क्षत्री मुबारक प्रदीप टी विशेष हितकर वृक्ष द्वारा जालान যেন স্বয়ং জ্বলে উঠবে ওলা ওলাম যদিও তাকে অগ্নি স্পর্শ না করে আলা নূর আলোর উপর আলো হয়ে যায় ইয়াহ দিল্লাহ নুর হি খুব অবগত আসেন তারা এমন গৃহসমূহে আছে আদিন আল্লাহ যে গৃহ সম্বন্ধে আল্লাহ তালা হুকুম দিয়েছেন যে আং তাদের সম্মান नामा हक युसा एम सब ताते लोक आल्लाह पवित्रता बर्णना सकाल और सन्ध्या তারা সেদিনের ভয় করতে থাকে যেদিন বিপর্যস্ত হবে আল অন্তর ও চক্ষু আমিলু। তাদের কাজের আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত দান করে থাকেন আর যারা কাফের তাদের আমল সমূহ একটি যখন সে তার নিকটে আসে হুসাই আন তখন তাতে কিছুই পায় না तथाय पानी निर्धारित मृत्यु अथवा तरह समूह जेम ग समुद्र तले अंधकार बहु अंधकार राशि विद्यमान जदि क्यों निजे हाथ बेर तब दृष्टिगोचर हार समना না করেন ফামা যা কিছু আসমান সমূহ ও জমিনে আসে এবং পক্ষীরাও যারা পাখা বিস্তার করে উড়ে বেড়ায় কুল্লুমি फिर जब তাকে স্তরে স্তরে সাজিয়ে দেন ফেতর অনন্তর তুমি বৃষ্টিকে দেখতে পাও ইয় খিল সে মেঘের ভিতর হতে নির্গত হয় তাকে যার উপর ইচ্ছা পতিত করেন আর যার হতে ইচ্ছা তাকে তার থেকে তাকে দূরে সরিয়ে দেন আর ওই মেঘমালার বিদ্যুৎ প্রবাহর। অবস্থা এই যে মনে হয় পরিবর্তন করেন নাহারা রাত্র ও দিনকে নিশ্চয় এতে শিক্ষা রয়েছে জ্ঞানমানদের জন্য तर कथक एम चारा चले আর আল্লাহ পরিচালিত করেন ইচ্ছা ইম মুস্তিম সরল সঠিক পথে একদল আদেশ অমান্য করে মূলত এরা একেবারে ইমান রাখে না যখন এদেরকে এজন্য ডাকা হয় যে মধ্যকার একদল বিমুখ হয়ে যায় হাক্কু আর যদি সত্য তাদের পক্ষে হয় ইলাইহি, তবে তারা তার দরবারে চলে আসে না একান্ত অনুগত হয়ে কি কোন অবিচার করবেন বরং এরাই তো জালেমা মুসলমানদের কথা তো এটাই ইদা দরু যখন তাদেরকে আহ্বান করা হয় ইসুলহি আল্লাহ এবং তার রসুলের দিকে আর যে ব্যক্তি আল্লাহর ও তার রসুলের কথা মান্য করে এবং আল্লাহকে কে ভয় করে এবং তার বিরুদ্ধাচারণ হতে বিরত থাকে তবে তারা অবশ্যই বের হবে কুল আপনি বলে দেন শপথ করোনা তোমাদের আনুগত্য জানা আছে নিশ্চয় আল্লাহ তোমাদের কার্যাবলীর তবে জেনে রাখো যে রাসুলের কর্তব্য তো তাই যার ভার তাকে দেওয়া হয়েছে আর তোমাদের কর্তব্য তাই যার ভার তোমাদেরকে দেওয়া হয়েছে আর যদি আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে আল্লাহ তোমাদের মধ্যে যারা ইমান আনবে তাদেরকে আমিল এবং সৎ কার্য সমূহ করবে তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন কামাফা দাবাহ তাদের জন্য যে ধর্মকে পছন্দ করেছেন তাকে ওয়ালাইবাদুম আর তাকে পরিবর্তিত করে দিবেন তাদের এই ভয় ভীতির পর আমনা নিরাপত্তায় মূলত তারাই না আর নামাজের পাবন্দী করো আতাতা এবং জাকাত প্রদান করো আতি রসুল আর রসুলের আনুগত্য করো তোমাদের পারে লা আর তাদের আশ্রয়স্থল হবে এবং তা বড়ই নিকৃষ্ট বাসস্থান তাদের যারা পরিণত বয়সে উপনীত হয়নি তাদের জন্য তিন সময়ে কবলি নামাজের পূর্বে এবং দ্বীপ প্রহরে যখন তোমরা সিও পোশাক খুলে রাখো এবং তাদের উপরও নেই কোনো দোষ বা না উক্ত সময় সমূহ আলাইকুম তারা তোমাদের নিকট সচরাচর যাওয়া আসা করে থাকে বা আদকুম আলাহ একে অন্যন নিকট কেদা আলিকায় বাইী ম্লাহ ওলা কুমুল আইয়াতি এভাবে আল্লাহ আল্লাহতাল আয়াতসমহ তোমাদের নিকট পরিষ্কারভাবে বননা করে থাকেন আল্লাহ আলীইমুন হাকিম আর আল্লাহ তা আলা প্রজ্ঞাময়। ও ইদা আলভাল আত ফালুমেন কুমুল এরূপে আল্লাহ তোমাদের নিকট তার বিধান সমূহ পরিষ্কার ভাবে বর্ণনা করে থাকেন যাদের বিবাহের কোন আশা নেইনা হন তাদের এতে কোনো অপরাধ নেই যে তারা তাদের অতিরিক্ত কাপড় খুলে রাখবে গৈর মত এবং আল্লাহ সবকিছু শুনেন আলিম সবকিছু জানেন অন্ধ ব্যক্তির পক্ষেও কোনো দোষ নেই स्वयंजे गृहसमूह आहार करो आकुम आव অথবা তোমাদের পিতৃগণের তোমাদের ভগ্নীদের গৃহ হতে বৈতী আমা নিকুম কিংবা তোমাদের চাচাদের গৃহ হতে আইতি আম্মাতিকুম কিংবা তোমাদের ফুবুদের গৃহ হতে বৈ তোমাদের মামুদের গৃহ হতে তোমাদের উপর কোন অপরাধ নেই যে তোমরা সকলে আহার করো তখন আপন লোকদেরকে সালাম করো তাকে যেন তোমরা বুঝো না মুসলমান তো কেবল তারাই আল্লাহিন যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি তারা তার নিকট হতে অনুমতি না পাওয়া পর্যন্ত গমন করে না নিশ্চয় যারা অতএব যখন এসকল লোক আপনার নিকট অনুমতি চায় লিবা নিজেদের কোন কাজে ফাদান তখন আপনি অনুমতি দিয়ে দিবেন লিমাংশি ইতামিন তাদের মধ্যে যাকে ইচ্ছা এবং আপনি তাদের জন্য আল্লাহর দরবারে মা দোয়া করুন মনে করো না যেমন তোমরা পরস্পর একে অন্যকে কে করে থাকো কদ ইয়া আল্লাহ তাল্লাহ সেই সমস্ত লোকদেরকেও জানেন যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে আং তুসুইবাহ তাদের উপর কোন বিপদ এসে পড়বে আইসুইবাহ আজাবন আলিম কিংবা তাদের উপর কোন যন্ত্রণাময় আজাব নাজিল হবে সম্বন্ধে পরিখ্যাত আছেন। মা আং আলাইহি যাতে তোমরা ইলাইহি এবং যেদিন সকলকে তার সমীপে আনায়ন করা হবে আমিলু তখন তিনি তাদেরকে সবই জানিয়ে দিবেন যা কিছু তারা করেছিলাম আর আল্লাহ তালা সর্ববিষয়ে পরিজ্ঞাত আছেন